আবু সৈয়দ রদিলাহতআ আল্লাহনীর সূত্রে নব্বী সাল্লা আলু সাল্লাম হতে বর্ণনা করেন যে তোমাদের আগের এক লোক আল্লাহ তালা তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন যখন তার মৃত্যু সময় ঘনিয়ে এলো, তখন সে তার ছেলেদেরকে জড়ো করে জিজ্ঞেস করল আমি তোমাদের কেমন পিতা ছিলাম তারা বলল আপনি আমাদের উত্তম পিতা ছিলেন সে বলল আমি জীবনে কখনও কোনো নেক আমল করতে পারিনি আমি যখন মারা যাব, তখন তোমরা আমার লাশকে জ্বালিয়ে ছাই করে দিও এবং প্রচন্ড ঝড়ের দিন ওই ছাই বাতাসে উড়িয়ে দিও সে মারা গেল ছেলেরা ওসিয়াত অনুযায়ী কাজ করল আল্লাহতাল্লাহ তার ছাই জড়ো করে জিজ্ঞেস করলেন এমন ওসিয়াত করতে কে তোমাকে উদ্বুদ্ধ করল সে বললো হে আল্লাহ তোমার শাস্তির ভয় ফলে আল্লাহ রহম্ম তাকে ঢেকে নিল মুওয়াজ রহমতুল্লা আলাহি আবু সাইদ রদিল্লাহ তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম হতে বর্ণনা করেন